এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন হজরত মৌলানা হজরত মৌলানা আকরাম উজ্জামান সাহেব আসসালাম িল্লাহ মোহস্তু হোস্তু হো বিল ও সুসিবী সংলাহ সুন্দর ইহু অহু ল শনিক হু অন্দনা স ব হু বকর ওহ রী রহুতলা কলাম মিহিল শতনীয় যে বিসিল মব্ব সুন্নতি ফ মন্নী কন মাই ভিল জন্ সড়াই সিগুলি শিক ইহ ই কেমন করে বসতে পারিস আপন দুর্গা করে দেখি আমরা এসব অল একটু মোহাম্মাদ ঘর বাড়ি দুনিয়া সংসার সব চিন্তাকে কে জলাঞ্জলি দিয়ে এখানে এসেছি আমরা একটু আবেগান্তর সবাই মোহাম্মতন পরিম আর একটু মোহব্বতের সাথে সবাই পরিচালাম মহজ মোকার সদর তিন দিনব্যাপী এই ইসলামী মহাসম্মেলনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আমাদের সবার রাহবারে কামেল মোকাম্মেল মুর্শিদ আমার হদি জামান আর একটু মোহব্বতের সাথে দিল আর জবান এক করে দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলি আল্লাহ যুগ শ্রেষ্ঠ বুজুর্গ শুরুতে সেই মহান বিনীতভাবে সকল সুযোগ আদায় করছি যে তকয় তাহলে দয়া করে মায়া করে ভালবেসে পছন্দ করে দেশের বিভিন্ন জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে পছন্দ করে আল্লাহ পাকের কুদরতি হাতের সাউনি দিয়ে मोहब्बत चादर दिए पसंद ट्रेने ट्रेने अल्लाहबार तौफिक दान करे चेन। मुर्शी डाके सारा दौफिक दान मबूबा मोहब्बत लाभ कर सूंदर कारखाना रूहानी हासपत् কে আমাদের কবুল ও মঞ্জুর করেছেন আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি এমন একটা কবুলিয়ত মজবা এমন একটা যে মজমা টা আমার আপনার নবী মুহাম্মদ রসুল্লা সাল্লামের জবান অনুযায়ী হজরতদের সম্মেলন এবং উপস্থিতির মজলিস হচ্ছে বেহেস্তের বাগান এরপরে আর বরকত এবং আমাদের জন্য খস নসিব যে আমরা কোনদিনের নীকে আর আমরা দেখতে পারব না কত দরদিন যে নবীকে দেখার বরকত আমরা এই ময়দানে এসে সবাই লাভ করতে পারতেছি কনাল আলহামদুলিল্লা যে আল্লাপাক আমাদের কবুল করছেন সেই আল্লাহ পাকের সকর আদায় করবো জান প্রাণ উজাড় করে দিয়ে মদ্াহিদের মতন আমরা সবাই আল্লাহর শকর আদায় করি আল্লাহ আল্লাহবান দিয়ে আল্লাহ পাকের শেখানো কালাম কালিমাতুর শকর জান ভরে পড়ি আল্লাহুল্লাহ আল্লাহুল্লাহ শতকরি দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ও মহামানব যিনি সমস্ত নবীদের নবী সোহাগ যেই নবী যেই নবীর রঙ্গে রঙ্গিন হওয়ার জন্য আদর্শে আদর্শিত হওয়ার জন্য একজন নবী না। যে আশেখ রাসুলের চেহারা দেখার জন্য আপনারা পাগল পারা হয়ে থাকেন কখন মুর্শিদে একটু বসবে কথা বলেন আসলে আমরা মুর্শিদের চেহারা দেখিয়া আমরা আসলে যে বরকত লাভ করতেছি বরকত হচ্ছে মোদিন কারণ নবীজি বলেছেন আমার রফাতের পরে কোন আমার উম্মত যদি একজন হকানি আলেমের চেহারার দিকে চাইল রসুল বলেন সেজন্য আমার চেহারার দিকে চাইল পক্ষান্তরে বলা হচ্ছে আমার চেহারা দেখার বরকত এবং নামায় আমলে সেই সব আল্লাপের ময়দানে আসতে বেরো আমরা খুশি না যেই নবী আমার আপনার জন্য এখনো রোজায় শুয়ে হায় হায় হাবলি উম্মাতি হাবলি উম্মাতি কালছে আমরা নবীকে চিনি নোই কিন্ত চিনার জন্য দরবার। যে দরবারে কেউ যখন আসে গামছা মাথায় দিয়ে আসে যাওয়ার সময় মাথায় টুপি নিয়ে এই দরবার থেকে বের হয়ে যায় নবীর রঙ্গে রঙিন করার দরবার আল্লামা রসুল পুরী আমার আপনার রাহানুমা আপনার রাহনুমা মোকাম্মেল বলেন, আহা যেই দরবারে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজা আহা কত দরদি নবী আমার আপনার নবী নবীর শান নবীর মোহাম্মত বর্ণনা করে শেষ করা সম্ভব জোরক সম্ভব আল্লাহবর কথা বলেন না হাসান হুসাইনের কথা বলেন না হজরত আলীর কথা বলেন না আহ আহালে বাইতের কথা বলেন না নবীর চোখ দিয়া টোপায়ে টোপায়ে পানি পড়ে যায় জিজ্ঞাস করে করেন ইয়ারাসুরাল আপনি এমন কেন কাঁদছেন शोक कीसर व्यथा दिले लगे च बोख पानी झे नबीीर मे नबी से काने से नबिर एक तैयार हो दर कसर दुश्मन इसलमर दुश्मन তা সৌরুপের দুশ্মন হকানি আলামাদের দুশ্মন কোরআনের দুশ্মন হিসের দুশ্মনেরা আদা পানি খেয়ে আশেখ রাসুলদেরকে রসুলের সুন্নত থেকে দূরে সরানোর জন্য চেষ্টা চালাচ্ছে আমাদের বুকে এক ফোটা রক্ত থাকার থাকাকালীন আমরা এই বাতিলকে বাংলার জমি পা রাখতে দেব না কারণ বাইর আমার আমরা হচ্ছি শাহজালালের গোষ্ঠী আমরা শাহ পরের গোষ্ঠী আমরা বাইজি বোস্তামের গোষ্ঠী আল্লাহর জাকিরিন বান্দাদের আমরা মহব্বত করি কথা বলেন আল্লাহওয়ালাদের সাথে যারা দুঃশনী করবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক কি বলেন আছে আল্লাহ যেন আমাদের কবুল করেন বলেন আমি নবী কত দরদি সো আসেন আল্লাহ পাকের কোরআনুল হাকিম মহা সমুদ্র ছয় হাজার ছয়শ্টি আয়াত বিশিষ্ট হাকিমের সিরিয়াল নম্বর তিনার নাম সুরায়নের ছোট্ট একটু আয়িমা সবকের জন্য আমি তেল করেছি এই করা কথা বলার যোগ্যতা কি আমার আছে মোটেও নাই আল্লাহর কাছে সবসময় বলছি আল্লাহ সাইটের নেক্ট দৃষ্টির মধ্যে থাকা লাগবে না থাকলে মুড়ি থাকা যাবে খোয়া যাবে তবে যখন ওলামা ইকর আল্লাহ ওই সময় নামটা বুঝতে মাদ্রাসায় এই জায়গায় দান করার জন্য আমি সত্যি বলছিলাম তো ভাইরা আমার আমি এখানে কথা বলতে চাই না আমার মনেও না যে দুটি কথা বলি আল্লাহ ल्ला करीमर मध्य मालिक के अल्लाह जदि मालिक है गोलान हुकुम माना लगभग कार अल्लाह अल्लाह पा मालिक अपनारालिक हायत मालिक मऊतर मालिक महाजगत मध्य जागत इंटरनेट जाते जा सबकित्रिपति मालिक होल्ला कथा गोल रक के আল্লাপদ বলছেন নবী হে আপনি আপনার উন্মদকে বলে দেন সোহার আল্লাহ বিস্মিল বলতে হবে কার কথা আল্লাহ বলছেন নবিহে আপনি আপনার উম্মের বলে দেন ওরা যদি আমার হতে চায় ওরা যদি আপনার হয় যারা আপনার হবে আমি তার হয়ে যাব আর আল্লাহ যদি কারো হয় বলেন তার কোনো টেনশন ভয় লাউ আলাইহীন জানুন আল্লাহ বলে ওর ভয়ও নাই চিন্তাও ইমানদারা ইমানদার আল্লাহ ভয় করে কাকে করে আমরা আল্লাহকে করে যারা ভয় করে আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি কথা বলেন বাইরা আমার বন্ধুরা আমার এই জন্ম আমার আপনার মুল আলমিন আমাকে আপনাকে সবক দিয়া বলেন বন্দারে তোমরা যদি আমার হতে চাও আমার পছন্দ মতো হইতে চাও তাহলে আমার বন্ধুর মতন তোমরা হয়ে যাও যারা আমার বন্ধুর মতন হয়ে যাবে যারা আমার বন্ধুর পছন্দ মত হয়ে যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। আমি আমার যাবুর পছন্দের বান্দাদের তাম জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে নেবরান রসুরকে ভালোবাসবো কি দিয়া মুখে মুখে না আমলে আমলে রসুলকে ভালোবাসতে হলে আল্লামা রসুল দরবারে আসতেই হবে জোরে বলেন জোরে বলেন রসুলকে আমলে ভালোবাসতে হলে হক্কারি ওলামাদের সহবধ নিতেই হবে রসুলের রঙে রঙ্গীর হতে হলে শায়কের রগে রঙ্গীর হতে হবে শায়কের রঙে যে রঙিন হয়ে যায় সে নাকি রসুলের রঙের হয় আর রসুলের রঙে যে রঙিন হয় সে নাকি মাওলার রায়রা মা এই ওয়াস ফল করেছিলেন ফলো করেছিলেন আয়ীমাকে আমলে আনছিলেন নবীজির প্রিয় সাবি শাবু বাপা পছন্দ করেছিলেন কে ভালোবাসার পরিচয় দিয়েছিলেন জানা কথা এটে যে বলার জন্য উঠি নাই মন চাচ্ছে কোন সময় যেন বলে তোমার সময় শেষ আমি বুঝি পাইস হজরতাল এমন করিব আমার আপনার ইবরতের সবক হয়ে দাঁড়ালেন হিজরতের রাতি হজরত বকর রাজা তালান রসুলকে ভালোবাসার পরিচয় দেখাইলেন এমন ভাবে দেখাইলেন যুগ যুগের কোন নবী প্রেমিক যদি সেই আমলটা তার জীবনে বাস্তবায়ন করে যুগ শ্রেষ্ঠজন আল্লাহর ওলি কথা বলেন বাইরে এমন একটা ভালোবাসার পরিচয় দেখাইলেন নবীর হজরত বকর রাজিয়ালে নবী দরজায় দারায়াস করে দরজা খুলে যায় নবীর চোখের দিকে টাকা এ বল না বকর এত গভীর রজনী তুমি কি ঘুমাও নয় হজরত বকর রাজিয়াল চার বলেন কায় বলেন্লা বন্ধুর অপেক্ষায় বসে আছি বন্ধুর সঙ্গে প্রেম করার জন্যে মিলার জন্য এমন মুহূর্তে কি ঘুমানো সম্ভব আপনারা জানেন নবীজিকে নিয়ে লইয়া সিদ্ধিকা আকবর टार्गेट करते हमरे जिंदगी सारा सम्भव ना बारिरा রাজ গভীরে যখন যাচ্ছিলেন কিতাবের লিখে যান আবার সামনে আসেন আবার পেছনের দিকে সরে যান নবীজি লক্ষ্য করে বললেন অব একবার পেছনে যাও অব একবার সামনে আসে এমন করিগ্নতা তোমার দিলের মধ্যে কেন রে আবুবকর কেন এমন মনে হয় আবু বাক ওই সময় হজরত আবাক ডাক দে বলছিলেন নবী আমি আবকর একবার পেছনে যাই একবার আমি আগে যাই কেন আপনি জানতে চান আপনার জন্য আমার মাবা। আমার না বললেই নবী জানতে চাইছেন বলা লাগবে আল্লাহ নবী গামনের দিকে যখন যায়। মন সাক্ষী দেয় এমন দরদিন নবীরে নাকি পেছন দেখে শত্রু এসে আপনার চারায় যদি আমি কুড়ির হাত দিব আমার অসতর্কতার কারণে এমন বর কত চেহারার উপরে আঘাত লাগে গো এই আঘাতটাহব্ব রসুলকে করার ফর্মুলা এখানে ওয়াশ করতে বসি নাই শায়েক বলছেন হাহারে কি বলবো ভাই এ বলার মার ভাষা নাই বন্ধুগণ এবারে পেছন দিকে একই অবস্থা সামনের দিকে একই অবস্থা নবী আমার হয়ে আবু যে জবানে নাই ইস দিলে কি ব্যাথা আপনারা কি মনে করেন আমি জানি না আমি মনে করি একটা কথা যদি আমার শাইকের কম বলা লাগে আমার মনে হয় আমার শাইকটা একটু শান্তি পায় যে কথাটা আমার প্রয়োজন খুব বলার না বললেই না আমি মনে করি ওই কথাটা আমি বলে। আমার কথার উত্তর দিয়ে আমি আমার মুর্শিদের কষ্ট দিতে আমার মনের ব্যথা যদি মনেই থাকে আর এটা যদি সত্যিকারে হয়ে থাকে তাহলে আমার শায়েকের কলমের মধ্যে আমার কা আল্লাহ কাকরেই দেবেন আফ্রি দা অনিল আল্লাহ রবিলাম দোয়া চাই আর আপনাদের পায়ে হাত রেখে আমি আপনাদের কাছে এরা গভীরে একটা দরখাস্ত দিয়ে যাই এই মুহূর্ত থেকে সকাল পর্যন্ত আখিরি মহাজাতের পর্যন্ত আমরা ভরে প্রাণ ভরে এমন যোগ্য এবং অভিজ্ঞ এমন ভালোবাসার এমন একজন ন্যায় বেলবি আপনাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া কর্মিয়াছেন আপনারা কারা কারা রাজিয়া দেখাও আপরিদকে জাল্লা সালমান তিনি তিনার বরকত এবং দরজা এবং হায়াত দান করেন এবং আল্লাহ পাদ সুস্থ করে দেন সবাই বলে আল্লাহ মামিন আমি একজন নবন্য কুকুর আল্লাহর যেন আমাকে এই দরবারে কুকুর হিসাবে হায়াত পর্যন্ত থাকার কেউ করেন আমলাম আলাইকুমুল্লাহি